الحمد لله الحمد لله نحضره ونستعلمه ونستغفره ونضغل نور به ونستغفر عليه ونعوذ بالله انسروا بنا نتنا ومن إحرائينا في عمادنا مين أبه الله سلام ظلنا ومين ظلنا أبينا بسم الله الرحمن الرحيم لا اله الا الله وحده لا شريك له ونجدوا اننا سيدنا مولانا محمد صدق اخوكم رسول صلى الله على ال واله واصحابه ورافق وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَرَنَا أَدَاوَكَنَا لَكُم فَاطِرُ لَمِنْ نُقَدِّرُ وَيَصْنَعُ مِنْ الْعِقَاءِ أَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عليه وسلم আমরা দেখে ডাক্তার পাওয়া দাম করেছেন আল্লাহার নাম থেকে মুক্তির দর্শকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সদরকে হাসিল করা আমি আয়াতাম এই আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন তন্দ্র মানে অনেক কথা সেই রাত্রে পুরান করবেন তারপরে আলোচনা আপনি জানেন সদর অমাদ্রভা আপনি জানেন ল সদর হল লাইল তুল সদর হলো হাজার মানুষ থেকে অনেক মানে বলে আল্লা হাফিজকে রেখে করে রাজনীতি না। এই ফল আসল বঞ্চিত না হ্যাঁ প্রত্যেকের ইম্রান্ত প্রত্যেকের দায়িত্ব আল্লাহ অল্পে আগে দিতে অল্প ইম্রাদাতে আগে তার মধ্যে গোটা রমজান সে রমজান অবগ্রত এখন থেকে মানচিত্র প্রস্তুতি কি মানচিত্র প্রস্তুতি আল্লাহ বলেছে লাইন করা সবচেয়ে উত্তম পন্থা সেটা দর্শককে তোমরা এখানে আনন্দ করে পাঠাবো আল্লাহ এর কে বলে রাখলার দিয়ে ঘুমায় থাকলে বাড়তে হবে থাকলে দলের বাড়াতে রাখ ঘুমায় এই এজন্য আল্লাহ অবস্থা ছেলে রায় সুন্দর তিনি খায় ভালো আছেন অর্থাৎ লোক করলে বাকিরা সুন্দর মুক্ত হয়ে যাবে একটা মানুষের জন্য তারা এই সুযোগের ব্যবহার করি নিয়ে আগে থেকে বস্তু দিতে অসুস্থ আল্লাহ পার্ক মানে মস্তির লাগান তখন এরকম গর্ব প্রশ্ন আছে অন্য দাঁড়াবে এই বস্ত্র নেই প্রশ্ন আর এই আছে নাই তারা অনেক ঝামেলা মধ্যে আছে লা জন্য তারা করছে এই রথকে ঈশার নামাজ করে তাকে অর্ধেক করে আবার সদরের নামাজ একটি জবান করে তাকে পূর্ণ রাত্র সফর দেবার দান করে এই দুর্গা নামরা ইশারা খদর এই জামাজ কোন অবস্থায় করবে আর সে অন্তর্গুলো নিজের ঘরে মধ্যে এই দশরের মধ্যে তুলনায় আস্থা অন্য দশরে গর্ব নিজের ঘরে তিন মিশন এগা জান ইসলাম পদক আল্লাহ বলেন না ঘুরি না এই অত্যন্ত সেই ষাটকে বস্তৃত তাহার মারভূম তো ভালো মানে আল্লাহ রহমত থাকবে না আশা নাম কি মরভুমটা গোয়া আল্লাহ তার রহমত মালভূম ভালো মনে এই কাজ ক্রমশের কাতারে আমাদের অবস্থায় অপর মুক্ত করেন দশ বছরের প্রথম তার আমি শুরু করেছিলাম ওই বয়ানটা শেষ করা মোটামুটি একটা পর্যায়ে নেওয়া একটা আচেষণার মূল উদ্দেশ্য তো মাত্র দুটা কথা ইঙ্গিত হয়েছিলাম लम्बा प्रभावी दर्शन कर দেখাবেন আমি দেখছি না আমি এখন শুধু এই প্রস্তাবও বলবেন তারা বন্ধ কিনেছেন যারা কোনো সঞ্চয় করতে কিনেছেন তাদের মূল টাকার অবস্থায় টাকা দিতে হবে মিলে এই টাকা হবে এর মধ্যে যেগুলো গায়ে হবে গায়ে করতে লাভগুলো গায়ে ধারা আসতেছে ওদের শুধু মূল টাকা না বসে গায়ে টাকা লাভটা ওটার করতে আর কি না করে আপনি সেখানে ধরে টাকা দিবেন আর খতাম অবৈধ আছে ওর টাকা দিবে না ওর উপকার করে আপি দিয়েছিলেন এইটা আর এটা দেখা যায় না যে কোনো টাকা পেয়ে না কিন্তু এতে যে অনেকে প্রাইস পাই ফরক নাম্বার বুঝ করতে যাওয়ার এটা ভুলা প্রাইস দাম প্রতিষ্ঠা করা আর কোটির মূল টাকাটা উঠায়েনা এ দুটার মধ্যে সম্পর্ক আছে কিন্তু প্রাইস পাওয়ার মানে ওইটা সরাসরি যে গুয়া যতক্ষণ কত পর্যন্ত পড়া চলে কিন্তু ক্রেতা এটা ওই একটা বললাম তারপরে দিয়েছিলেন বাড়ো বললাম একটা গরিব এখন তো জনয় খোলা চাই তার নামে দেখা হবে না ঠিক তার নষ্ট তুমি আপনার অ্যাকাউন্টেন্ট আর প্রমাণ এইরকম করে এই টাকার সে অফিসারদেরকে না খাওয়ায় গরিবদেরকে খাওয়ায় কিন্তু না কাজ যদি এইভাবে টাকা জমা করেন দরিব থেকে দেওয়ার জন্য আপনা আল্লাহ মিষ্টি তোমার খেলবে বলার কারণে করছে না তার মতো দায় মুক্ত হওয়ার জন্য এইভাবে টাকাটা দিয়ে দাও দায় মুক্ত হয়ে গেল টাকা ব্যাঙ্ক গ্রামটা আপনার আপনার ব্যাঙ্ক টাকা আসবে কারণ গরু ওই নির্দেশ না আপনার ওই টাকাটা আপনি ওখানে পারতেছেন না করতে পারতেছেন কিন্তু তাই আপনার ওই মালিকানা আপনি হয় নাই ওই উত্তর সত্য মেয়াদ খবর আপনার টাকা এই মশলা ব্যাংকের থেকে বিল্ডিং বানায় বানায় মিল বানায় ইন্ডাস্ট্রি বানায় একটা বার্তারা যাবে টাকা যার সময় ঋণটা পাঠ দিতে হয় ঋণ পারা থাকে ওইটা দেখা দিতে হয় আপনার হাতে যে টাকা আছে রূপা আছে ভালো আছে আপনার ওরা বাড়বে সতর্কতা আপনার হাতে আছে দশ লক্ষ টাকা টাকা সাত ব্যবস্থা দিন আপনার দশ লক্ষ টাকা আছে ত্রিশ লক্ষ টাকা নিয়ে একটা নির্মাণ করেন আমার দশ লক্ষ টাকা থাকলে কি হবে আমার লোন ত্রিশ লক্ষ টাকা আবার লোন তো বেশি আমার তো না এই কথাটা মনে করা মারা ওই লোন টাকার সাথে কোনো অবস্থা সম্পর্কিত হবে না শিল্প লোন আপনার ব্যবসা টাকার সাথে আপনার হাতে আছে হাতে আসবে কোনো পারেন আপনার মালিক আছে না এখান কথা আর আপনি লোন আসেন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা লোন আছে পাঁচ লক্ষ টাকা দেখা দিব ভুল এইটারও ভুল আপনাকে পুরো দশ কোটি টাকা দেখা দিত শিল্প লোন হাতের টাকা থেকে বিল হবে না করে আপনার লোন পরিশোধ করে নিবেন ওখানে লোন আছে লোনের বিনিময়ের লোনের এই বহুত ব্যাখা অ যেমন আমি বক্তা বললেছিলাম लोकारीमजानित हिसाब माल हिसाजरा रमजान आगे जो फीस हेटे गिताज कर ना রমদান হিসাব করতে আমি বলেছিলাম এই দুই মাস দেরি করলো দেখা পাওয়া যায় দুই মাস লেট করলো গুণা হবে না এই গুনাটা ওই রমজানের শত্রুগুলো দুই মাস দেরি করবো গুড়ার গাড়ি পালা ভাবি হয়ে গেছে গুণা বেশি হয় এজন্য আমি বলেছিলাম যারা রমজানের সত্যগুলো নিতে চান তারা দেখার এক সাল পরাম এই গল্পটা কৃষার অবস্থান আনবেন এই বছরটা নিশ্চয় অঙ্করা জানতে না সেই ঘটনা এই যে দুই কথা আগে আপনার উপরে ধর্ম ধরেছিল আপনি তখন হিসাবে এখন যে হিসাবে করলেন একশো আর একটা ক্ষমতা আছে এখানে সেই ক্ষমা এই টাকা ফিরল পঞ্চাশ লাখ কত ফিরল পঞ্চাশ লাখ ব্যবস্থা ব্যবসার উদ্যোগ না বাড়ি টাকা উচিত এখন রমধর্মে যখন দুর্গাপত্ত বসে তখন আপনার টাকা আসে তিরিশ লাখ এই যে এই জন্য আমি বলতেছিলাম শিল্প ঋণ দিয়ে ঘরে শিল্প ঋণ তার একজনের কাছে লোন নিচ্ছে ছর মেয়াদের দিচ্ছে আপনার বন্ধু আপনার হাতের টাকা দিয়ে বিরোগ হাতের টাকা থেকে শুধু ওই লোন দিতে হবে এক্ষুনি ধরেন পরে নিতে হবে এইটা করবো অর্থাৎ লোন বলা হয় এইটা বছর কি আজ এইভাবে ধরে সেটা গোয়ালি ধরা ধরে সেটা তার মধ্যে কিন্তু জরুরি কথা এখন আসেন যারা নাকি ভাড়া দিয়ে থাকে না তারা একটা সিকিউরিটি তার কাছে নেন না তারা এই টাকাটা এর টাকা এই টাকাটা দুই দিবেন এদের সিকিউরিটি মানে হয় এক ভাষা হয়ত হয় আমাদের সাথে আমরা যখন সুই রকম হয় একদম হয় এই যে সিকিউরিটির ভাড়া টাকা তিন বছর ভাড়া উত্ত্রি হয়েছে তত বছর তিন বছর ওই সিকিউরিটির মালিকরা পরে এই তিন বছরের পরে টাকা তিন বছরের ওই টাকাটা হয়ে তার আপনার এখানে ভাড়া দিয়েছেন তারপরে আসবে না একদম ঠিক থাকে যখন ওই মেয়াদে থাকে ওটা ঘর ছেড়ে দেবে তখন তাকে কি করে मालिकाना बिल्कुल भाड़ा दिल्ली घर उठल আমার মতো টাকা সংরক্ষণ করেন এইখান থেকে আপনি বিকুল ব্যয় করতে পারবেন ব্যয় করলেন আমার মতো খেয়াল এইখান থেকে ব্যয় করলে আপনার হবে সম্পত্তির দ্বারা ফায়দা হাসেল এই ধরনের শহর দিয়ে বন্ধ করে রেখে সেই সম্পত্তি দ্বারা তো কায়দা হাসেল করতে পারবে না এবং হবে সে রাস্তার খুঁদা ফলি না আমি আপনাকে অনেকবার বলছি জমি জমি তার কিন্তু সে ফসল খেতে পাবে না কত লাগাই খাই এটা তো গবিতের কর দিতে করের বিনিময়ে খাদ্য নিল ফুট খাওয় করের বিনিময়ে খাদ্য নিল ফুট খাওয়ায়ো যদি এই দ্বিতীয় ধাপে কৃষক দিবানি হলো এর টাকা যে ভাড়া নিল তার হলো যে ভাড়া দিল তার উপর না কিন্তু আমার কাছে এরকম করে না করে বক্স করে আপনি মাস আর একটা মাস এই একটা লোকের আপনি মাল বিক্রি করতে এখন অস্ত মালের চাপ করতে হবে সমস্ত এক নম্বর কথা দাম ধরে ধর আজকের দাম ভালো আজকের দাম পারি দাম হবে শুধু কথা আজকে ওর দাম বাড়াবেন কিবল হয়ে যাবে আজকে আপনার আজকে তো ধরবেন পাইকার আপনি দেখেন আজকের দাম ধর দুই নম্বর কথা এইসব আপনি অনেক রাখছেন তারা এক ইচ্ছা থাকা যায় আপনার মানুষ তারা কিছু রেট এখনকার আপনি ওই টাকার এখন দিয়ে দেওয়া ভালো তবে আপনাকে এটার পর আছে চলিয়া এটার অনুমতি আপনি এই মুহূর্তে নাও করতে পারবেন তখন ওই টাকাটা আপনার কাছে আছে তখন দিয়ে হবে মাস পরে আছে দুই লাখ টাকা বিভিন্ন আসছে দুই লাখ টাকা দেখা কর্তা দুই তিন বছরের পরে আছে তখন আপনাকে দুই তিন ওই টাকা ওই দুই তিন বছরের হবে পুরা টাকা লাগি তো টাকা আছে তিন বছর পরে পুনর দেখা তিন বছর বছর দেখা দিয়ে সর্ব হবে এইভাবে তিন বছর বিশ্বের তিন বছরের দেখা সম্পর্কে আসলে পাওয়া যাবে না ওই টাকা সম্পর্কে এই টাকা দেখার দেওয়া লাগবে না আপনার কাছ থেকে একদম আত্মীয় তা পরিষদ পক্ষ করতে।বৃন্দা পরিষদ পক্ষ করতে। তো অনেকে করে যিনি ওটা ডাকাটা করা হয়েছে। তার কোন দরলগনাতে থাকতে কাটাই। তো টাকা হাতে কাটলে না আপনার জকাস আড়াই হবে না। ডাকাটা কাটায় দিলে জকাস আড়াই হবে না। দেখাটা ব্যথাই করছে কোনো গরিবকে দেখা তার মালিক বানাই দিতে হবে ওই লড়ন দিতে হবে আর দেখা দিচ্ছেন এখন বানাইলেন দেখা হবে না তুই ওই লোকের দেখা আপনি যে লোন পান কোন হয়ে গেছে ওই গরিব মানুষটা দেখা মালিক হয়ে গেল তোমিক হয়ে গেছে বললেন তার কাছ থেকে লাই না দিলে হয়ে গেল দেখা দেখা হয়ে গেলেন দেখা দেখা হবে না মানিক করে দিতে হবে এই হবে না মাছ ধর ভা তৈরি করা হাসপাতাল তৈরি করা এডিল খানা তৈরি করা একটা অসুস্থ কিনে গেল অসুখ ঔষধ কিনে দিলেন অসুস্থের মাটি ভেরা গেল দেখা হচ্ছে কোনো করা আদায় হোক আদায় হবে যাই হোক এই মোটামুটি দিনটা বলে দিলাম আগে বলেছিল যার ফের দুই বেলা থানা আছে দুই কেনার দুই লক্ষ্য তার জন্য তাওয়া হারাম চাওয়া হারাম নির তো সরকার নাজ ভালো তুই গাড় তুই সঙ্গে লক্ষ্য সারা নেই তাহার বড় রাখতে দেখো তোমাদের ঘরের দুই বেড়া থানা দুই বেড়া আমরা তোমার নাম আমার নৃত্যাসে আমি দেখে তোমাকে দিয়ে এই মসলে দিলেন তারা দেয় অবমান করে করে তো তাদের আমরা আছে তাদের পাশাপাশি মেহমান রসুল মেহমানের কথা হয়েছে আল্লাহ রাখলেন না একটা অংশ এই মেহনগানের ড্রোলের আবেগটা অধিকাংশ ছেলে মেলা সংখ্যা কম বরিশের জন্য একটা অংশ ঠিক আছে এতে আপনার জায়গা পাওয়াজ ডাবল হবে আত্মীয় তাতে রাস্তায় রেখায় কষ্ট কিন্তু তারা এইখানে ব্যক্তির জন্য হয়ে গেল অপেক্ষা মন্দ এক হয়ে গেল মুসলমবঙ্গের বিরাট একটা দল হ্যাঁ তারা প্রচিত একই কথা বস্তু লগ্র ইউ সম তার ইহু ষড়যন্ত্র ছিল জিনিসকে বরদান করার জন্য বসে বরদান করার জন্য মুসলমান পড়ে ইহু যে পলিশে পড়ে তারা বস্তির করবে তাহলে না পড়বে এটা বিশ্বাস করবে যে মজায় যে আমরা নিজেদের কেন রেখে দেয় তাহলে লিখে দেয় আর তারা আর্জ পড়তে পারবে না টুপির করানো হাতে ট্রেন দেওয়া হয়েছে এবার ইহুদের হিসেবে এখানে কেন এই বস্তি মারা করার জন্য ইহুটিতে ষড়যন্ত্র হচ্ছে যে ডানা গল্প পশ্চিম মানুষের মতান সব মনে দিচ্ছেন আর এই গাড়ি এটা দল স্বাস্থ্য হওয়া হচ্ছে শ্রী মতো তা এটা দ্রব স্বাস্থ্য হচ্ছে গাড়ি মানুষ স্বাস্থ্য হবে এদের দাওয়া হচ্ছে बांगला भाई एक आब्बुल रहा है कब जानी कथा जाना तक तथा होगा ये दुखर जब গাড়ি থেকে পুরো ধরেলে মাদ্রাসা ভবনে করতে হবে তাহলে ট্যাং কত করে রবীন্দ্রনাথ দুর্নীতি করে তাহলে বিশ্ব বন্ধ করতে হবে কোরা পুরো ফিরে গেলে গোম ফাটাইতে সুখে গিয়ে সে বংশনাম করতে করতে তাহলে ট্যাং কত করে রবীন্দ্রনাথ দুর্নীতি করে তাহলে কি কথা হবে इसको বন্ধ করতে হবে অতটা ট্যাং করতে হলো হাজার হাজার টাকা খরচ হবে যারা ব্যাগ নামাতে করতেছে এবং সরকারের অনুরোধ করবো মাদ্রাসা এইখানে আমি বল আমি বলছি সরকার আপনাদের এখানে কোন সরকার আছে ধরা পড়ছে কোনো ঘুমা উত্তর ঘরবর্তী আসছে এই মূল্যন্ত্র করে আর্মি উচ্চারণ ওটা ইংরেজরা কয়েক করে রেখেছে সচারণে ইংরেজরা জানে আশ্রম আমরা ওটা আমার কি করে দেওয়া এই মানুষের জনগণ এবং তার শিক্ষা শিক্ষা বাংলাদেশের সচুত মানুষ আমার দেশ বোর্ড আছে বোর্ডের মধ্যে পনেরো মাদ্রসা এর কোনো নাই দীর্ঘত পাঁচ বছরের মধ্যে আমার জানালে রেকর্ড আমার দেখেন তারা অন্তর কিভাবে দেখেন আপনি খুশিয়ে যাবেন এখানে কিন্তু ভারী তারা আমাদের ইমরান খান যাতায়াত করে ছেলে মেয়েদের শিক্ষা যোগ দীক্ষা আল্লাহ আমার বাংলাদেশে এখনো আল্লাহ এইখানে লিল্লার সাথে চল্লিশ লক্ষ টাকা হয় এক বছরের আরাম লিল্লার সাথে চল্লিশ লক্ষ টাকা দেয় সরকারের বিদেশি এক পয়সা আমাদের এবং সরকারের কাছ থেকে আমরা কোনো পয়সা নিয়ে যাই আপনাদের মতো আপনাদের এই মহান্ল্বাশি আমার সমস্ত আমার মাদেশা লেভেলের এইখানে টাইটেল করার পরে বিভিন্ন পিএইচডি করার জন্য বিভিন্ন ক্লাস আছে কেউ মুক্তি হচ্ছে কেউ মহাদেশ এসব এখানে এবং এখানে আপনারা শরীর খাবেন প্রত্যেক বছর আমার কাছে আমাদের কাছে পৌঁছে দিবেন আল্লাহকে এই যে মানুষের বিরোধী গায়ে দণ্ড এর সাধে এবং তার সাথে যে মশলা আছে সেই মশলাগুলো আমল করা তাও